শীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গৃহ নির্মাণের পর যে উদ্বোধন এবং গৃহকেন্দ্রিক আর কিছু কুসংস্কার রয়েছে সেগুলি সম্পর্কে সচেতনতা একান্ত প্রয়োজন নতুবা আমরা ভালো কাজ করেও আমাদের পরিণতি অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এমত পরিস্থিতিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি সে বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচক আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের দাবাত কবুল করে সম্মতি জ্ঞাপন করে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলমী দিন শেখ আব্দুর ইউসুফ আসসালামাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমেদিন শেখ মুখলেসিন এবং আমার সব আছেন বিশিষ্ট আলমেদিন আর যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন শুধু বলছিলাম ঘর তো বানালাম এবং বানাতে গিয়ে বিসমিল্লা করে বানালাম কোন প্রকার কুসংস্কারকে জায়গা দিলাম না সেখানে উদ্বোধনী দিন মিষ্টি খাওয়ানো আর ধুমদাম পিটাও করলাম না এবং ঘরে প্রথম খুঁটিটা পোতার সময়ে বা বৃত্তিপোস্তর দেওয়ার সময় মাটির নিচে স্বর্ণও দিলাম না একটুকরা অথবা রাখলাম না সেখানে কোনো তাবিজ রাখলাম না সেখানে কোনো লোহা লক্ষণ জিন থেকে বাঁচার জন্য বেঁচে গেলাম কুসংস্কার হলো না এবার ঘর উদ্বোধন করবো তো উদ্বোধনের নামে ফিতা কেটে উদ্বোধন করা আর এইরকম ডাকডোল পিটানো এর কতটুকু যৌক্তিকতা রয়েছে আমরা প্রথমেই রীতিনীতি সম্পর্কে আলোচনা পেশ করছিলাম যা আমাদের জানা ও মানা একান্ত জরুরি রসুল সাল্লি সাল্লাম তার বিদায় হজের সময় যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন तर गुरुपूर्ण कथा छाइन जाहिया बड़े बड़ क्षुद्र सर्वधर रीतिनी पायर नीचे से गुलार नीचे रेखे पददलित करलम ए रखब्य दिलेंीत नीति অন্তত মুসলিম সমাজে আসতে হবে না এই ঘোষণা তিনি জোরলোভাবে পেশ করলেন আমরা তার জাহেলি যুগের রীতিনীতি বুঝে অবুঝে গ্রহণ করছি তার একটি হচ্ছে যেটা আমরা বলছিলাম কোনো ঘর বা কোনো কিছু নির্মাণ করতে গিয়ে দোকানপাট নির্মাণ করতে গিয়ে একটা নির্ধারিত দিন নির্ধারণ করা এবং তাতে উদ্বোধনের জন্য মানুষজনকে ডেকে নিয়ে আসা দাওয়াতের ব্যবস্থা করা এবং সেখানে যিনি ওই মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী তিনি কুর্ণিতে করে এক কুন্নি আপনার ওই মসলা নেবেন প্রথমে তিনি দিবেন তারপর তার সাথে যারা রয়েছেন তারা পরস্পর দিবেন পাঁচ চারজন দিয়ে প্রতিষ্ঠান বা ঘর বা মসজিদ উদ্বোধন হবে এটা বিষয় কিন্তু মসজিদ মানে কোনো বাড়িঘর নির্মাণের পরে যে বা কোনো কিছু করার দোকান পাট দোকানের ফিতা ফিটে উদ্বোধন সেটাকে যে ঠিক তেমনি ফিতা নেওয়া হয়েছে মানে সরকারিভাবে কোন লোক আসবে বা কোনো সম্মানী মানুষ মনে করে তাকে দাওয়া দেওয়া হয়েছে সে ব্যক্তি আসবে সামনের লোকেরা ফিতের নিয়ে ঘেরে আছে তিনি নিজে ফিতে কেটে দে ভিতরে ঢুকবেন দিয়ে তিনি উদ্বোধন করবেন বা উদ্বোধনী বক্তব্য দেবেন এগুলো সব কুসংস্কার ঠিক যখন কোনো বাড়ি বা কোন প্রতিষ্ঠান বা কোন মসজিদ বা এরকম কোন স্থান তৈরি হয়ে গেছে বসবাসের জন্য বা শিক্ষা দেওয়ার জন্য উদ্বোধন করা হবে এই উদ্বোধনের ফিতা ধরলাম না কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান সবাকে জানানো দরকার এই দিনে আমরা বিসমিল্লা করতেছি সেদিন সকলকে জানিয়ে বিসমিল্লা করে দিলাম এটা কি দূষণীয় হবে সেটা সবাকে জানিয়ে যদি মনে করা হয় যে এতে কল্যাণ আছে এরকম যদি দ্বন্দ্ব সম্ভাবনা থাকে তাহলে পাঁচ জনকে বলে করতে পারে এটা আমার আশা করি দূষণীয় যে জিনিসটা করা হচ্ছে যেই বাড়িটা যে ভবনটা স্থাপনাটা সেটা যদি জনস্বার্থে হয় জনগণের এখানে আসলে স্বার্থ আছে জনগণকে এখানে সম্পৃক্ত দরকার আছে মার্কেট হলে মার্কেটের পরিচয় প্রতিষ্ঠান প্রচারের দরকার আছে সেটা তো ব্যবসায়ী স্বার্থে হলো ব্যবসায়ী স্বার্থে সেটা প্রচারের ব্যাপার হইতে পারে কিন্তু এটার সাথে যদি মঙ্গল অমঙ্গলের আর ব্যবসা প্রতিষ্ঠান হলে তো এটা তো শুরুর থেকেই সেই চিন্তা মাথায় রাখতে হবে সেটা ব্যবসায়ী ক্ষেত্রে যেটা করা যাবে না ওই ফিটাকাটা তথাকথিত এরকমটা ফিটাকাটা বাদ দিতে হবে যদি মনে করা হয় যে এটা ইসলামী সমাজের কোন নিয়ম তাহলে এটা কিন্তু এটা মুসলিম সমাজ যদি এটা আবার বিজাতীয়দের রীতিনীতি ফলো করে কোন খ্রিস্টান কোন ইহুদি কোন হিন্দু কোনো বৌদ্ধ এই ধর্মের লোকেরা অথবা কাফেররা এই সিস্টেমে উদ্বোধন করে তাদের ব্যবসা তাহলে এই ক্ষেত্রে এটা তো অবশ্যই কাজ এখানে যেহেতু রসুল সাহেবের প্রতি দুরুদের ব্যাপার হলো আমরা বলতে পারি রসুল প্রতি দুরুদ সবসময় পড়া যাবে একমাত্র নাপাক জায়গায় এবং বেদাতি কোন অনুষ্ঠানে রসুলের প্রতি না যেমন ভাবে না কোরআন জাতীয় যত অনুষ্ঠান হয় এগুলো কখনো রসুল সাহায্য আমাদেরকে বলেননি উৎসাহিত করেননি সব ঘোষণা করেননি কোনো সাহবাহিক করেননি তাবি করেননি করেন করেননি কোন। প্রকৃত কোরআনার জ্ঞানী আলেমও করেননি অতএব এবং কুসংস্কার কোরআন পড়া যাবে না এটা এভাবে বলবো না বলবো যে কোরআন না পড়লে তো বেদাতি হবে না যখন কোরআন হাদিস পাঠ করবে সেখানে তো বেদাত আসবে যেহেতু মিলারটা কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক আর এটাকে দিন মনে করে করা হচ্ছে যেটা রসালাম করেন নাই করতেও বলেন নাই সুতরাং এটা জগন্নাথম বেদাত একটা তাছাড়া এই মিলাদের মধ্যে আর শব্দ উচ্চারণ করা হয় বলা ইয়া নবী সাল্লাম ও আলাইকা ইয়া নবী সাল্লাম আলাইকার মধ্যে দুই দল এক দল ইয়া নবী সাল্লাম আলাইকা করে ডাকে বসে থাকে ওরা ডাঁড়ায় না আরেকরা দাঁড়িয়ে যায় প্রথমে বলছি যারা আপনার দাঁড়িয়ে যায় এরা মনে করো সাল্লামের এখন আগমন ঘটবে এরা ডাইরেক্ট মুশরেক ডাইরেক্ট মুশরেক শুধু বেদাতি না এরা বেদাতি মুশরেক এই জন্যই যে নবী সালাম এখানে আসার ক্ষমতা রাখেন না আর অর্থ হচ্ছে আমাদের কথা রসোল্সালামকে গায়েব জানছেন এই বিশ্বাস করছেন খুব সুতরাং এরাও এই হয়ে যাচ্ছে তারা জাল হাদিসের বক্তব্য হল আল্লাহ রসুল্লাহ কবর থেকে তার উন্মতের সব বিষয় উনি দেখেন ভালো করলে আল্লাহ রসুল জন্য দোয়া করেন প্রশংসা করেন খারাপ করলে তাদের প্রতি জাল হাদিসটা এটা হাদিস জাল আর তথ্যটা হলো সিরকি তথ্য কি বলতে একটা কথা আমরা দেখেছি বহুত অঞ্চলে মানুষ কাহানি গায় আর ওই মধ্যে গান গাই আর গান গাওয়ার শেষে আবার খাওয়া দাওয়া করে চলে যায় তো এই সাধারণ মানুষগুলো এই পদ্ধতিতে জনগণের খাই আর মিলাদের নাম দিয়ে গান গায়ে খাই এই দুটো মিলার এই ধরনের বিষয়গুলি পর্যন্ত যেটা বলছিলাম সেটা হচ্ছে কথত আমাদের কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করা বা কোনো বাড়ি উদ্বোধন করা মানে প্রতিষ্ঠানে যদি কোনো समस्या एरक देखा जाए सबा के ना जाना ले ना बोलना द्वंदा दी पर भेबे सबा के जान एक दीन शिड़ा चालू करा ये ठीक क्युने फीतर विषय टो प्रश्न आगे कल्याणमूलक खा प्रश्न आसे कुकार करते और सम्मानित दर्शक मन के बारे एसते कथाई ठीक अनुष्ठानी जे अनुष्ठान जेटा शरिकी अनुष्ठान सेनान तेलावत तो दूर कथा जाव हराम से कुरान तेलावत जाए तो प्रश्न ही आ जी जे सब अनुष्ठान विदाती अनुष्ठान शरिकी अनुष्ठान सेनान तेलावत हम हाम हम गजाल हक बक्त्य हम ओरकम अनुष्ठान जेते हम उद्देश्य बंद करा जाए कि ना ये उद्देश्य जावाजते তার সহযোগিতা করার জন্য বা অন্তত আমি ওখানে মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 सम्पर् की, की छे जानून, जोगे, लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সত্যর্শক গুরুত্বপূর্ণ আলোচনায় বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন এই জন্য আল্লাহ রবুল্লা আইন আপনাদের সকলকে উত্তম যোজা দান করুন আমিন যেটা বলছিলাম যে আমরা বুঝতে পারলাম যে ঘর উদ্বোধন নামে যা করা হচ্ছে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন কুসংস্কার না হয় আর আরেকটি বিষয় হল যে শেখ আমাদের মধ্যে এমন রেওয়াজ আছে যেটা হল যে বাড়িতে সন্ধ্যা হলে বাতি দিতে হবে এতে কোনো মানুষ থাক না থাক। ঘর খালি তাও দরজায় একটা বাতি ধরিয়ে দিতে হবে এই যে বাতি দেওয়া এটা কি সুন্নতির আওয়াজ না এটা কুসংস্কার না এটা অগ্নিপূজার পূজার নামান্তর হয়ে যাচ্ছে বিষয়টা কি কুসংস্কার তো আমাদের সমাজে ভর্তি হয়ে আজ। তো এটা যে প্রত্যেকটা বাড়িতে যখনই সন্ধ্যা হয় তখনই তারা বাতি ল্যাম্পানো একটা জরুরি জিম্মেদারি মনে করে নইলে এই বাড়িতে ক্ষতি আসবে এমন কি বাড়িতে তো গাড়িও দেখছি আমরা ওই কতগুলো গাড়ি যে গাড়ি আমরা সাধারণত ব্যবহার করি রাজশাহীতে ঢাকা ওই গাড়িতে দেখছি হঠাৎ করে সন্ধ্যা হতে গাড়িতে বাতি জ্বলে উঠলো কি ব্যাপার এই ঘটনা গাড়িটা ওই রাজশাহী থেকে ছুটে उमुक रहमतउल्लावित्र भूमि गाड़ी छुटे तो बेपार उमुक पवित्र भूमि मान पवित्र भूमि तो आल्लामुक पवित्र भूमिर आरोप तक तलिया को तो मानें ना अलिया मानिना मैं अलिया उलिया के सम्मान करी तरह जो, उली उली जो दुआ करी क्योंकि अलियार नाम लिखे दिन तरह पवित्र भूमि हो क्या भूमि तो आल्ला तरह कबर की तरह ठीक नहीं এইরিকমে উদ্বোধনে যেমন হয় সেরে কাজ তেমনি যেখানে বা যেকোনো অনুষ্ঠানে সেন্টার হোক বিভিন্ন সামাজিক ভাবে যেসব অনুষ্ঠান বাস প্রথমে কোরআন তেলাওয়াত হলো তারপর শুরু হয়ে গেল আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই খালি করে বাতিদি শেখ আপনার কাছে আমি ওইটা বলবো কিন্তু আর একটা বিষয় বাড়ি উদ্বোধনের বিষয়টা আমরা তো শুধু কুসংস্কার বললাম কিভাবে বাড়ি উদ্বোধন করবে এটা বলে দিলে এটাই তাদের উপকার তো সব তো বাদ দিয়ে দিল আসলে শরীর নিয়ম হলো বাড়ি উদ্বোধন করা অথবা দোকান উদ্বোধন করা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ঘর উদ্বোধন করা যেখানে থাকা হবে হয় স্থায়ী থাকা অথবা ক্ষণস্থায়ী থাকা ক্ষেত্রে আমরা যারা বসবাস করবে তাদের ব্যাপার আর মার্কেট উদ্বোধন করবে যাদের মার্কেট যারা যারা এই মার্কেট চালাবে তাদের ব্যাপার এটা হাদিসা আছে কেনা রসুলা মঞ্জিল কালা আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের অচিলায় আল্লাহর কাছে পানাহা চাচ্ছি তিনি যা অনিষ্ট যা অকল্যাণ সৃষ্টি করেছে সবকিছুর থেকে আল্লা রসুল কে ডেকে নিয়েছিল বাড়িতে আল্লাহ রসুল বলেন তোমার কোন জায়গায় সলাগা তো একটা জায়গাও নির্ধারণ করবে সেটা উদ্বোধন করতে পারে নির্দিষ্ট একটা জায়গা থাকবে সেখানে সালাত করবে মদত করবে কারণ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ভরসা করে ঢুকবে এরপরে বলবে গোয়া পড়বে সম্ভব হলে তারা দুই রেকর্থ সাল আদায় করবে যোগ করতে পারি সেটা হলো এই मानुसा मन कर लेर कर रसुल्लम सब चम सोरा शेषा जी जी जी शयान चले जाएराकारा जो पढ़े शयान चले जाए अतए सम्मानित दर्शक मल्लि के बोलते चाची निजराई पढ़ेंस पढ़ल कि पड़ते अंत शयुक्त करधारित दिन लोक के डेके लीते मिलदान करते दोकान बाड़ी उद्बोधनर जन एट कूसंस्कार पक्षाना बकार शेष दुई आयात सकाल सन्ध्या पड़ा अपन ओई कलेीमाटी पड़े भेतरे ढोका এইগুলো হচ্ছে রসুল হবে মানে সারসংক্ষেপ কথা সালাম দিয়ে ঢুকলো এবং কথা আছে শরীয় সম্মত কথা কাজ আমল এই এবার আমরা কুসংস্কার ঝেড়ে ফেলবো সেই যে নিয়ম আমরা শিখলাম এটি বরণ করব এটি পালন করব। আল্লা করা হবে যে ঘরে সকাল সন্ধ্যা দোয়া গুলো পড়া হবে সেই ঘরে কোনোদিনই জিনের আশ্রয় হতেই পারে না আর যে ঘরে থাকবে টিভি যে ঘরে থাকবে অশ্লীলতা যে ঘরে থাকবে মদ সারাপ যে ঘরে বেড়ি সিগারেট ওখানে তো আসবেই অনিষ্টেন सत्य सत्य ही बाड़ी खाली हक मानुष जन था थ सन्धे समय बतीि जालान यत्मुसलिम नीति अग्निपूजक नीति साथे तरह नीति कोलकाय देखा जाए सकाल हाँ चुलार चतुर्पाचार लेपे यहा हग्निपूजक नीति अमुसलिम प्रत्यलिक नीति ओ नीति मुसलमाना कर তাহলে সেটাও হবে আপনার ওই কুসংস্কার যদি করে তাহলে তার বাড়ি থেকে বরকর চলে যাবে এটা হলো কুসংস্কার সামাজিক যদি হয় এই বিশ্বাসে অন্যথায় অন্ধকার দূর করার জন্য তো দিতেই হবে ওটা তো সময়ের ব্যাপার ব্যাপার আছে যে কোনো কোনো বাড়িতে মানুষ থাকে না বাতি তো লুক রাখে একটা বাতি দৌড়াইতে হবে আবার বাতি দেওয়া এটা তো অবশ্যই ইসলাম সমর্থন করে আল্লাহ রসুলের বাড়িতে বাতি চলতো না অন্ধকার দুরি করার জন্য নিজের প্রয়োজনের জন্য বাতি অবশ্যই আল্লাহর একটা নিয়ামত হোক এই অনেকেই আছেন এইরকম ঘরের চৌকা সালাম করে এটার জন্য আঁকিটা অনুভব সালামও তোমার নাই এরকম কি যেন একটা করে মানে দরজায় গিয়ে হোক स्वागत सालाम कुछ ना जाते हाँ व्यक्ति जदिड़े प्रवेश कर सालमयान बोलेता थार जैगा नहीं सालाम देते ढुकले से शयतान थे ना ওই কলিং বেলে এভাবে আঙ্গুলটা দেওয়ার সময় আসসালাম বলবে রাসুল সালাম যা বলেছেন তাতে আল্লাহ সালামের ভিতরে এত পাওয়ার রেখেছেন যে পুরো বাড়িতে আমরা ঘরে প্রবেশ করব। বেশ দিয়ে প্রবেশ করব। দোয়া করে প্রবেশ করব। ঘরে আমরা প্রবেশ করবো আল্লাহর ভরসা করে ঘরে আমরা মাঝে মাঝে সলাত আদায় করবো করান করব জিকির করব। যে দোয়াগলি ম্যাসনোন সেদু আমরা পাঠ করব কিন্তু আমরা কোনো কুসংস্কারে যাব না এমনকি খালি করে বাতি দেওয়ার এই অগ্নিপূজার পূজার ধারধারব না আমরা যদি এগুলি থেকে বিরত থাকতে পারি তবে আমাদের সমাজ শান্তির সমাজ হবে নচেত সেটি জাহিরি সমাজে পরিণত হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তফিৎ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 এবং জাকাতিরবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডবল টু আই জো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জো টু ফোর নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর